আব্দুল্লাহ হিবনু উমর রদিয়াল্লাহ তালান্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামকে মেম্বরের উপর হতে ক্ষুদা দিতে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি জুমার সালাতে আসে সে যেন গোসল করে নেয়